মানবতা সমাধান دور ربی سمائی مدعرفت الله ربی قل وحول আলহামদুলিল্লাহ আলমিন ও সালাতামাল সৈয়দুল মুরসাই মহম্মদ ওজমাইন আজ্লাহিনের আল্লাহ ফখর আলমিন এরশাদ করছেন মোসাআলি সাল্লামের ঘটনার বর্ণনা চলছে তার মাঝেই যে আমি মার্জনা কারি ওয়া ইন্নি লাগাফার আল্লাহা ঘোষণা করছেন যে নিঃসন্দেহে আমি লাগাফার অতি ক্ষমাশীল কিন্তু কার জন্য লেমান্তাবা যেই ব্যক্তি তবা করবে যেই ব্যক্তি ফিরে আসবে আল্লাহর দিকে আর আল্লাহ থেকে যে বিমুখ হবে তার জন্য নয় ও আমানা তবা শুধু মৌখিক বিষয় নয় তবা কোনো মন্ত্রের নাম নয় এই জন্য তবার সাথে আল্লাহ পাক ও আমানা এবং ইমান নিয়ে আসবে ও আমেলা সালেহান এবং ইমানের প্রমাণ পেশ করবে সৎ কর্ম দ্বারা সোম মাহাতাদা অতপর এই সঠিক পথের ওপর অটল থাকবে তাকে আমি মাফ করব তাহলে আল্লাহ পাকর্বুল আলমিন মার্জনার ওয়াদা করেছেন সেই বান্দাকে সেই মানুষকে আল্লাহ মাফ করবেন যেই ব্যক্তি আল্লামুখী আল্লাহর দিকে ফিরে আসে ভুল করে ভুল যদি হয়ে যায় আল্লাহর দিকে ফিরে আসে আর ইমান সুন্দর করে আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের বিশ্বাসকে সুন্দর করে পরকাল সম্পর্কে চিন্তাশীল হয় আর এই ইমানের প্রমাণ পেশ করার জন্য আল্লাপাক যেসব সৎকর্ম করতে বলেছেন তা আদায় করে এবং অসৎ কাজ থেকে বেঁচে থাকে এবং এর ওপর অটলতা অবলম্বন করে তাকে আল্লাপাক মাফ করবেন চাকর তিন রকমের এক রকমের চাকর যে অনগত কথাও শোনে আর কাজ করতে গিয়ে কোনো রকমের গাফিলতি নেই দ্বিতীয় শ্রেণির চাকর হচ্ছে অবদ্ধ নয় অনগত কিন্তু কাজে কিছু গাফিলতি আছে অবহেলা আছে কিছু ত্রুটি আছে আর ধরনের চাকর আছে যে অবাধ্য মানতেই চায় না বলছে মালিক যে এই দিকে যাও ও যাচ্ছে ওই এই কাজ করে বলছে যে না এটা করলে বেশি ভালো হবে নিজের যুক্তি পেশ করছে অবাধ্য হ্যাঁ এই তিন শ্রেণীর মধ্যে কোন রকমের চাকর মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে যেই চাকর মানে এবং তার সাথে সক্রিয় অ্যাক্টিভ পক্ষান্তরে দ্বিতীয় রকমের যারা চাকর তাদেরকেও চলবে যে যাই হোক মানছে তো কথা মানছে যদিও কাজ একটু ঢিলা কাজে কাজ একটু বিলম্বে করছে কাজ করে একটু গাফিলতি আছে কিন্তু মানে শ্রদ্ধা করে কথা শোনে সুতরাং তাকেও ক্ষমা করে দিয়ে চাকর হিসাবে রাখবে তৃতীয় শ্রেণির অবাধ্য চাকর কাজ করতে বললে উল্টো কাজ করে গঠন করতে বললে ভাঙচুর করে তাহলে রকম চাকরকে কখনো কোনো মানুষ রাখবেন না একজন জ্ঞানী মানুষ কখনো কবুল করে নেবে না সাদরে আল্লাহ পাক রব্বুলের বান্দাদের মধ্য থেকে আল্লাপাক এক নম্বরের বান্দা রাখবেন ওইসব কে যারা আল্লাহ আল্লাপাকের বিধান মানে এবং সক্রিয়ভাবে পালন করার চেষ্টা করে দুই নম্বরে আল্লাহ পাক ওই লোকদেরকে মাফ করবেন যারা আল্লাপাকের বিধান মানে যথাসাধ্য এবং গাফিলতি হইলে ত্রুটি হইলে ফিরে আসে তবা করে সংশোধন করে বললে শুনে কথা ভুল স্বীকার করে তাদেরকে আল্লাহ মাফ করবেন তৃতীয় শ্রেণীর অবাধ্য কথা বললে মানতে চায় না আর কাজও করতে চায় না ঠিকভাবে গড়ে না ভাঙচুর করে আল্লাপাক এই রকম বান্দাকে কখনও আল্লাপাক সাদরে গ্রহণ করবেন না এবং তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন আল্লাহ পাকুল্লা আলমিন তারপরে এরশাদ করছেন মুসা আলি ইসালামের ঘটনা সম্পর্কে মুসা আলি ইসাল্লামকে আল্লাপাক প্রতিশ্রুতি দিলেন যে তোমাকে তাওরাত দেব তুমি তোমার দলের যারা যোগ্য লোক ভালো লোক তাদেরকে একটু বাছাই করে সাথে নিয়ে আসবে তারা অপেক্ষা করবে দূরে আর তুমি আমার নিকটবর্তী হবে তোর পর্বতের কাছে আর সেখানে তোমার সাথে কথা বলবে এবং তাও রাত দেবো এই বিষয়টিকে আল্লাহ ফাকর্বুল আলমিন এখানে বর্ণনা করেছেন ওয়ামা আলাক আন কৌমিকা ইয়া মুসাহ মুসা আলি সাল্লাম তাঁর সঙ্গীতের মধ্যে থেকে সত্তর জনকে নির্বাচিত করেছিলেন যেমন অন্য আয়াতি আল্লাহ পাক এই বিষয়টিকে উল্লেখ করেছেন ওয়াক্তারা মুসা কৌ মহসা ইনারা জোলাল্লিমি কাতে না মূসা আলী সালাম তার সম্প্রদায় থেকে সত্তর জনকে বাছাই করেছিলেন ভালো ভালো লোকদেরকে যে এরা আমার সাথে তোর পাহাড়ের কাছাকাছি পর্যন্ত যাবে তারা সাথে এসেছিল মুসা আলি ইসালাম তাদেরকে পিছনে রেখে তোমরা এখানে থাকো আমি এখন এগিয়ে যাই আমি এগিয়ে যাই তাড়াতাড়ি করে আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিনের সাক্ষাতের আল্লাহর সাথে কথা বলার আগ্রহে বড় উদ্যম নিয়ে ছুটে গেলেন আল্লাহ আল্লাপাক জিজ্ঞেস করছেন যে হে মূসা তোমার সম্প্রদায়ের লোকদেরকে ছেড়ে তুমি তাড়াহুড়া করে কেন আসলো আমা আজ আলাক আন কমে কামূসা হে মূসা তোমাকে কোন বস্তু এত তাড়াহুড়া করতে বলল তোমার সম্প্রদায়ের লোকদেরকে পিছনে রেখে এত তাড়াতাড়ি কেন ছুটে আসছো কালা তখন মোসা আলী বলো হোম ও আল্লাহ এরা আমার কাছে তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও এই আল্লাহর দিকে ধাবিত হওয়া আল্লাহর দিকে আগ্রহী হওয়া এটা প্রমাণ করে মোসা আলী সাক্ষাতের জন্য এবং আল্লাহ পাকের প্রদত্ত কিতাব নেওয়ার জন্য তাড়াতাড়ি করে ছুটে গিয়েছিলেন আপনি আমি আল্লাহ পাকের দিন পালনের ক্ষেত্রে জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ মুখী হবো আল্লাহ ধাবিত হব এই ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করব একে অপরের সাথে আল্লাহ আল্লাপাকালে তারা সন্তুষ্ট হয়ে যাবেন মহান আল্লাহ করেছেন ফাতান কালা ফাইনাকান্না কামিম বা একটা খবর আছে তুমি জানো না তুমি তোমার জাতিকে রেখে এসেছো। হারুন সালামের সাথে আর সেখানে তাদেরকে আমি তো বড়োই পরীক্ষাই ফেলে দিয়েছি আল্লাপাক যেহেতু সৃষ্টিকর্তা এইজন আল্লাপাক বলছেন আমি পরীক্ষায় ফেলেছি কিন্তু কর্ম তাদের অন্যায় অত্যাচার ভুল তাদের তারা করেছিল কি মুসা আলি সালাম এইদিকে তাদেরকে রেখে ৪০ দিনের ওয়াদা নিয়ে তিরিশ তারপরে চল্লিশ চল্লিশ দিনের জন্য এসেছেন এই ত্রিশ চল্লিশ দিনের মধ্যেই সেই জাতি গোবৎসের পূজা শুরু করেছে বাছরের পূজা শুরু করেছে যে গোমাতার পূজা অনেকে করে থাকে এই প্রাচীন যুগে প্রথম এই বাছুর পূজা বা গোবৎসের পূজা এ বানী রাই শুরু করেছে মুসা আল সালামের কম যখন বিভ্রান্ত হয়েছে শিরকুফুরিতে লিপ্ত হয়েছে তখন প্রথম এই গোবৎসের পূজা শুরু করেছে আল্লাহাক রবুল আলমিন বললেন মুসা আলি সালামকে যে তুমি একটি সংবাদ জানো না শোনোকা তোমার চলে আসার পরে তোমার জাতিকে আমি পরীক্ষায় ফেলে দিয়েছি তারা ইমানের পরীক্ষায় ফেল করে গেছে ওয়াদ আল্লাহ মুসামেরি এবং তাদেরকে পথভ্রষ্ট করেছে এর হোতা হচ্ছে নেতৃত্ব দিয়েছে এই সামেরি নামক ব্যক্তি ফরাজা মুসা এলা কমে গজবানা আসেফা মুসা আলি সালাম এই দুঃখের সংবাদ শুনে ফিরে আসলেন তাও রাজনাথে নিয়ে বড়ই রাগান্বিত এবং দুঃখের অবস্থায় ফরাজা মোস আল্লাহ পাক বলছেন মোস আল্লাহ সাল্লাম ফিরে আসলেন এলা কমহি স্বজাতির কাছে গাজবানা আসে ফা বড় রাগান্বিত হয়ে আর দুঃখ ভরে দুঃখের অবস্থায় যে হাই আফসুস এই কয়েক দিনের মধ্যেই এরা মুসরেক হয়ে পড়লো তাহলে পরবর্তীকালে এদের অবস্থা কি হবে এরা কোথায় চলে যাবে আর তাই হয়েছে এই আহুদি জাতি আল্লাহ দুরহিতাই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে মানুষের প্রজন্ম অত্যাচার করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের হক নষ্ট করেছে কাল ইয়া কৌমে মুসা আর ইসালাম এসে আক্ষেপ করে বলেন হে আমার সম্প্রদায় আলাম ইয় কুমো রব্ব কুমো আদান হাসানা আল্লাহকে তোমাদের সাথে ভালো প্রতিশ্রুতি করেননি যে তোমাদের উপর কত অনুগ্রহ আল্লাহ করেছেন আর এই পথে তোমরা যদি অবিচল অটল থাকো তাহলে আল্লাহাক আরও বহু কিছু দান করবেন ন্যায়ামত দান করবেন আফা আফাতআাল আলিকুমুল আহদব তোমাদের মেয়াদ কি বড় দীর্ঘ হয়ে গেছে আমি কি অনেক দিনের জন্য গিয়েছি যে তোমরা সব কিছু ভুলে গিয়ে অজ্ঞ হয়ে গেছো আমিল্লা আলিকুম গজাবকুম নাকি তোমাদের এটাই কামনা যে তোমাদের প্রতিপালকের ক্রোধ তোমাদের ওপর আপত্তিত হোক আল্লাপাকের গজব তোমাদের ওপরে নেমে আসুক এটাই চেয়েছিলে। চেয়েছিল তাই তোমরা আমার ওয়াদা খেলাফ করেছো আমার সাথে যে চুক্তি ছিল যে তোমরা তোমাদের সঠিক দিন পালন করবে এই চুক্তি তোমরা নষ্ট করেছ কালু তখন এই লোকেরা বললো মা আখলাফনা মা এ দাকাবে মালকেনা আমরা আমাদের ওয়াদা খেলাফি আমাদের সাদ মোতাবেক করিনি আমরা নিজেরা স্বেচ্ছাই করিনি বরং ওয়ালাক হোমেল্না ও জারা মিনজিন কম আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির অলঙ্কারের বোঝা এই জাতি বলতে ফেরাউনের বংশধর বোঝানো হয়েছে ফেরাউনের বংশধর কাছ থেকে কোনো উৎসবের সময় খুশির দিনে এবাইল লোকেরা যেহেতু অভাবই ছিল দুর্গত ছিল তারা কিছু অলঙ্কার ধার নিয়েছিল আর এই ধারগুলি দিতে হবে কিন্তু হঠাৎ করে আল্লাপাক রব্বুল আলমিনের ফয়সালা হইল যে এই দেশ থেকে তোমরা রাতারাতি বেরিয়ে পড়ো আজকে রাত্রি তোমাদেরকে মেশর থেকে বেরিয়ে যেতে হবে আর সামনে সমুদ্র আসলো আল্লাহ পাক র মুসআলাম তার অনুসারীদেরকে মুক্তিদান করলেন ওপারে পৌঁছে দিলেন ফেরাওন ফেরাউনের অনুসারীরা ধ্বংস হইল সমুদ্র পার হয়ে গিয়ে এই স্বর্ণগুলি এই অলংকারগুলি করবে কী এগুলি হালাল নয় সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন এগুলিকে জ্বালিয়ে দাও হয় আল্লাহ পাক রব্বুল আলমিন এটাকে জ্বালিয়ে দিতে হুকুম করছেন এই ছিল আল্লাহ পাকের নির্দেশ তাই ওই কথাটি এখানে এই জাতিরা বনিয়ার লোকেরা এইভাবে পেশ করেছে যে আমাদের ওপর বোঝা চাপানো হয়েছিল অর্থাৎ আমাদের কাছে এই সব অলঙ্কারগুলি ছিল এই ফেরাহনের বংশধরদের ফাঁকা জাফ নাহা সেগুলিকে আমরা আগুনে নিক্ষেপ করেছিলাম এক জায়গায় আগুন জ্বালানো হলো আর আগুন আমরা নিক্ষেপ করেছিলাম ফাঁকা জা আল আল অনরব অনরবসামেরিও কোনো কিছু নিক্ষেপ করেছিল যখন সমুদ্র পারহে আসে জিব্রাইল আলী সাল্লাম তার ঘোড়ার ওপর ছিলেন তাফসির কাররা বলেছেন घोड़ार प घोड़ार पेर ज धाप किटर अंश यह सामेरि उठिए नहीं अलौकिकत सृष्टि हो जाए जख आगुने अलंकारगुली निक्षेप कर लोकरा लो इस सामेरि बदमाश से मटीटा के लिए ओते निक्षेप करी जालिए ओरा एक गोबत्सर रूप दिए এই গোবৎসতে একটা আওয়াজ আসা শুরু হলো আওয়াজটা কি জন্য এসছে সেটা একটি বিরতির পরে আবার আমরা আমাদের আলোচনায় যখন ফিরে আসব তখন সেটা উল্লেখ করবো আল্লাহ ফখরবুল আলমী যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে ইসলাম মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন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 कुरान भो भावे बुझार जन की विषय ज्ञान रखा जरूरी জানতে বলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ কাল রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভন ওপশন ইউ চুজ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 সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 शाहिदुल्ला खान मदनी, डर हाफिज एम बिन एम्जमन मुजफ्फर जहांगीराम दायित्व देखिदा সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফুল আলমিন সুরাতহার অষ্ট আশি নম্বর আয়াতের এরশাদ করেছেন ফা জালানুকুমি এই অলংকার যেগুলির কথা বলছিলাম যে মোসা আলি ইসাল্লামের জাতি নিয়ে এসেছিল মেশর থেকে সেগুলোকে আগুনে নিক্ষেপ করা হলো আর সেগুলি গলিয়ে একটা প্রতিকৃতি তৈরি করল গোবৎসের আর তাতে যেহেতু দিক থেকে আরেক দিকে বাতাস যাওয়ার ছিদ্র ছিল সেই জন্য বাতাস যখন বেগে চলতো একটা আওয়াজ হইতো এটা কোনো কোনো তফসির কারগণ বলেছেন আর কোনো কোনো তফসির কারগণ বলেছেন যে জিব্রাইল আলী সালামের ঘোড়ার পাত থেকে যে মাটিটা ছুটে এসছিল। সেই মাটির কিছু অংশ যে সামেরি তাতে নিক্ষেপ করেছিল তাতে একটা অলৌকিকত্ব তৈরি হয়ে গিয়েছিল যে এই গোবৎস থেকে একটা আওয়াজ আসছিল যেমন গরুর আওয়াজ আসে হাম্বা হাম্বা আওয়াজ এই আওয়াজ আসা শুরু হলো। এই আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন এদের ইমানের পরীক্ষা করলেন আর পরীক্ষায় এরা ফেল করে গেল ছিরকুফুরিতে লিপ্ত হয়ে গেল এর দ্বারা বোঝা যায় যে অনেক সময় অলৌকিকত্ব আসে কিন্তু তাতে পরীক্ষা রয়েছে এই ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কিছু নেই জিবাইল আলী ইসলামের যে ঘোড়ার পায়ের থেকে যে ধুলি না হয়েছিল সেটা বরকতের বিষয় ছিল অনেক সময় বরকতের বিষয় ফিতনার কারণ হয়ে যেতে পারে সেটাকে যদি সঠিকভাবে বুঝে না না হয় আর সঠিক জায়গায় তার ব্যবহার না হয় সেটা দিয়ে অনেক সময় শিরকুফুরি হতে পারে যেমন আজকে অনেক মুসলিম সমাজে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন ফ আখ রাজ আল্লাহম এই জেলান জা তাদের জন্য বের করলো এই সামেরি এই জেলানো প্রতিকৃতি লাহ খোয়ার যার একটি হামবা হাম্বা আওয়াজ ছিল বলা হয় গরুর আওয়াজকে। কে আলু তখন তারা বলতে শুরু করলো হাজা এল এই যে আওয়াজ আসছে এমনিতে আওয়াজ আসছে এটাই তো তোমাদের আল্লাহ এটাই তোমাদের মাবুদ এসার মুসার ও মাবুদ এখানে এখানে মাবুদ ছেড়ে তার মাবুদের আল্লাহর তলাশে গেছে মোসা আলিয়াস্লাম আসলে ভুল করেছে ভুলে গেছেন আসলে এটা কোনো উত্তর দিতে পারে না তো যে কথা বলতে পারে না সে কি করে উপাসেমাহ আর না তাদের কোন ক্ষতি সাধন করতে পারে না উপকারে আসতে পারে তাহলে যে উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারেন না সেও মাহবুদ হইতে পারে না মাহবুদে হক সত্য মাহবুদ সত্য উপাস্য তিনি যিনি লাভ আর ক্ষতির মালিক যার হাতে সবকিছু নিয়ন্ত্রণ রয়েছে এবং যিনি মানবজাতির জন্য হেদায়তের বাণী নাজিল করেছেন তিনি আল্লাহফাক রব্বুল আলমিন আর নিজের হাতে গড়িয়ে তার পুজো শুরু করে দিলে যে নিজের লাভ লসেরও মালিক নয় নিজেকে উপকৃত করতে পারে না তোমার কি উপকার করবে আল্লাহাকাল আল হারুন হারুন আলী হারুন তারা আল্লাহাক বলছেন আর নিঃসন্দেহে হারুন আলি ইসাল্লাম তাদেরকে বলেছিল মিন কাবুল্ল এর পূর্বে আমার সম্প্রদায় তুমবে এই গোবৎস দিয়ে তোমাদেরকে পরীক্ষা ফেলে দেওয়া হয়েছে পরীক্ষা কিন্তু তোমাদের সাবধান তোমরা বড়ই ফিতনাই পড়ে গেছো ওয়াইনা রব্বা রহমান তোমাদের প্রতিপালক রব দয়াবান আল্লাহ এই গোবৎস নয় ফাত্তা বুতরাং আমার কথা শোনো আমার অনুসরণ করো ওয়া আতিও আমরি আমার কথা মেনে চলা আমি যা বলছি তা শোনো কিন্তু তারা কখনোই শুনতে রাজি হয়নি কালু তারা বলেছিল হাত্তা মুসা তোমার কথা শুনবো না আমরা আমাদের যেটাকে ঠিক মনে করেছি এই গোবৎস পূজা এটা আমরা করে যাব যতক্ষণ পর্যন্ত মুসানা আসছে মূসা আলি সালাম আসার পরে কি বলবে তখন তার সিদ্ধান্ত আমরা শুনবো কিন্তু তোমার কথা শুনবো না হারুন আলী সালাম দেখলেন যে এখন যদি আমি বল প্রয়োগ করে বাধা দিই কথার দ্বারা তাহলে অন্যায়কে নির্মূল করার তিনটি স্তর রয়েছে দিনে ইসলামে একটি হচ্ছে বল প্রয়োগ করে বাধা দেওয়া এটা হচ্ছে সর্বোচ্চ স্তর আপনি কোথাও অন্যায় দেখছেন যে কোনো রকম শিরকুফুরের অন্যায় হোক আর অন্য কোনো পাচারের অন্যায় হোক যে কোনো হোক না কেন বল প্রয়োগ করে বাধা দেয় এটা হচ্ছে নেত্রী স্থানীয় ব্যক্তিদের যাদের হাতে আল্লাপাক ক্ষমতা দান করেছেন তাদের আর আপনি একজন আপনার বাড়ির অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বল প্রয়োগ আপনার বাড়িতে করবেন পাশের বাড়িতে নয় দেশে নয় অন্য ক্ষেত্রে নয় সমাজে নয় আপনি আপনার বাড়ির নেতা যেমন একজন দেশের নেতা সে দেশ সম্পর্কে দেশবাসী সম্পর্কে দেশের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জবাবদেহি করতে হবে আল্লাহ পাকের সামনে সুতরাং দেশের নেতা দেশে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করবে এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ আর এছাড়া যে কোনো মানুষ সম্পর্কে যখন অন্যায় দেখবেন কথার দ্বারা উপদেশ দ্বারা অন্যায়কে নির্মূল করার চেষ্টা করবে অন্যায় বাধা দেওয়ার চেষ্টা করবেন তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে নবী কারিম সাল্লা সাল্লামের এই হাদিস মুসলিম করে বাধা দাও আর না হইলে সেটা সম্ভব না হলে কথার দ্বারা বাধা দাও আর না হলে ফাবে কালবে অন্তর দিয়ে ঘৃণা করে বাধা দাও ওয়াজা আদ ইমান আর এটাই হচ্ছে সবচাইতে দুর্বল ইমানের পরিচয় আর অন্তরেও যদি এই ঘৃণা না থাকে পাপকে ঘৃণা করলেন না পাপের অনুষ্ঠান বর্জন করলেন না পাপীদের সাথে একাকার হয়ে গেলেন তাহলে আপনি অন্তর থেকেও ঘৃণা করলেন আল্লাহ পাক যেন বুঝার এবং সংশোধন করার তফিক দান করেন হারুন আলী হিসাল্লাম দেখলেন যে এখানে যদি আমি বল প্রয়োগ করার চেষ্টা করি তাহলে আমার জাতি বিভক্ত হয়ে যাবে এক দল আমার পক্ষে আসবে আরেক দল বিরোধী আর আপোষে লড়াই শুরু হবে যেটাকে বলা হয় গৃহযুদ্ধ গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আর মারাত্মক আকার ধারণ করবে সুতরাং বল প্রয়োগ না করে উপদেশ দিল্লাম মাল্ল না আমার ভাইয়ের অপেক্ষা করি তিনি এসে কি বলছেন আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন যে কালু এই মুসা আলি সাল্লামের জাতিরা বলেছিল যে হারুন লিন আমরা এর ওপর অটল থাকবো এই গোবৎসরি পূজা করতে থাকবো হাত তা ইয়ার যা এলাইনা মূসা যতক্ষণ মুসা আলি আমাদের কাছে ফিরে না আসছেন কালা ইয়া হারুন মুসা ফিরে আসার পরে হারুনকে সম্বোধন করে বললেন হারুনের উপর আঘান নিত তুমি কি করছিলে এখানে বসে ইয়া হারুন হে হারুন মা মানা আকাইজরাহম দলু যখন তাদেরকে দেখলে যারা পথভ্রষ্ট হয়ে গেলো শির করা করলো তাদেরকে বাধা দিতে কোন জিনিসটা তোমাকে নিষেধ করেছিল কেন তাদেরকে বাধা আল্লাহ তাত্তাবি আনি আফা আসাইত আমরি আমার কথারকে অনুসরণ তুমি করনি নাকি আমার তুমি নাফারমানি বিরুদ্ধাচরণ করেছ আরে আমার আদর্শের মোতাবিক তুমি কাজ করে যেতে সেই সময় মুসা আলি সাল্লাম রাগে হারুন আলী দাড়ি ধরেছিলেন এবং মাথার চুল ধরেছিলেন क्ज क्यों कर ले तुमारा क्या अन्याये तुम अन्यायूल कर लेना समय हारन अल्लम भाई के सम्बोधन कराह यम्मा हे हमार मेर सतान मायर सतान बाप दुई छो से बला अथवा मायर सन्तान बाप एक सहोदर भाई छु बला मेर जदि दोह मानुषर मध्य दुरबलता आस दया आस যেমন আমার এক মায়ের পেটের ভাই আর তুই এইরকম ব্যবহার করছিস বলে না তো এক বাপের ছেলে বলে মতেই হারুন আলি সালামি আমার দাড়ি ধরবে না ওলা বেরা আছে আর আমার মাথার চুল ধরিও না এমনি খাসি তো আমি আশঙ্কা করেছিলাম আনতা কুল আফার রাখতা বে বানী ইসরায়েল যদি আমি শক্ত ভূমিকা নিই তাহলে বনি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আর বানী ইসরায়েলের এই বিভক্তিতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে তখন এসে আমাকে আবার তুমি তিরস্কার করতে এই কাজ কেন করেছো তুমি দলাদলি সৃষ্টি করে দিয়েছ আমি আশঙ্কা করেছি যে তুমি এসে বলবে ফারা বাইনা বানী ইসরায়েল বানী ইসরায়েল মনে হয় তুমি বিভক্তি সৃষ্টি করে দিয়েছ ওয়ালাম তার কোব কওলি আমার কথার অপেক্ষায় কেন থাকনি ইন্তজার করতে অপেক্ষা করতে আমি এসে কি করতাম তা দেখতাম তারপরে মৌসা আলিহিসাল্লাম সম্বোধন করলেন সামেরিকে এই যে বোধ মানুষ যে প্রথম শির ঢুকিয়ে দিল এই মহমিন সমাজে বানি ইসরায়েলের মধ্যে মৌসা আলাইসালাম আল ফামা খাতবকে আসামের তোমার কি ব্যাপার কি হয়েছিল এই কাজ কেন তুমি করেছিলে কালাবাস বেমালামেহি আমি এমন কিছু দেখেছিলাম যা অন্যরা দেখেনি অর্থাৎ জিব্রাহ আলি ইসাল্লাম যাচ্ছেন তার ঘোড়ায় আর সেখান থেকে ধুলো ছিটে আসছে আমি সেটা দেখতে পেয়েছিলাম তখন আমি সেটা নিয়ে ফা কাবাজ তো কাবজা তামিন আসারির সোলে তখন আমি এক মুষ্টি ধুলো নিয়ে নিয়েছিলাম মিন আসারি রসুল দূত আল্লাপাকের দূত মানে এখানে রসুল মানে ফেরিস্তা রসুল মালায় খাদের মধ্য থেকে জিব্রাইল আলি সালামকে বুজান হয়েছে রসুল বলে জিব্রাইল আলি সালামের পদচিহ্ন থেকে আমি এক মুষ্টি ধুলো নিয়ে নিয়েছিলাম ফানামাল তুহা আর সেটাকে আমি সেই অলংকারগুলি যখন গলানো হচ্ছিলো জ্বালানো হচ্ছিলো তখন নিক্ষেপ করে দিয়েছিলাম ওয়াক জাহিকা সাউালী নফসি এটাই আমার মন চেয়েছিল মনে লেগেছিল করে দিয়েছিলাম আর আমি বেশি কিছু করিনি আল্লাহফাক রব্ব আলমিন যেন আমাদেরকে হক পথে চলার তৌফিক দান করেন আর শির বিদা তার পাপের রাস্তা থেকে আল্লাহাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন ওসলাল মোহাম্মদ ওলা আলী ও সাহবী আজমাইন سعدي وهنائي يا نفعي وعلاي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 मौलिक नीतिमाल जारमेधान बोझा सहज हो जाए इन शिक्षा कदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम इंगल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 इस्लामिक शांतर बोम अनेक आगे पड़े टीवी सल्लम जन्मग्रहण करें